সমানিত দর্শক শ্রোতা পৃথিবীর দূরেরও কাছে দূরদর্শনের সামনে যারা বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জীবনে বরকত কিভাবে অর্জন করা যায় এ বিষয়ের আলোকে পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে শুরু করেছিলাম আমরা উল্লেখ করেছি বিগত পর্বে বরকতের পরিচয় এবং তা লাভ করার উপায় এ পর্যায়ে এই পর্বে আমরা আলোচনা করতে চাইব বরকত লাভের উপযুক্ত সময়সমূহ কখন আমরা বরকত লাভ করতে পারি উপযুক্ত সময়টা কি আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আসুন পরিচয় করিয়ে দিই আজকে আলোচনায় আমাদের সম্মানিত আলোচক বৃন্দ যারা রয়েছেন এবং অনুষ্ঠান সঞ্চালনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সমিত দর্শক শ্রোতা বরকত লাভ করার সময় এ মর্মে আমাদের শনাক্ত করতে হবে যে উপযুক্ত সময়সমূহ কখন এবং সেটা পবিত্র কোরআন এবং সই হাদিচের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত সময়গুলো যদি আমরা নিরূপণ করতে পারি তাহলে সেই সময়ে আমরা আল্লাহ সব তালার কাছ থেকে বরকত লাভের জন্য ইবাদতবন্দিগী বা আনুষঙ্গিক ক্রিয়াকর্ম সম্পন্ন করে আমরা সফল কম হতে পারবো ইনশাল্লাহ অন্যথায় কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে সুতরাং আসুন আমরা আলোচনায় ফিরে আসছি শেখ আব্দুরা যাকবিন ইউসুফ বরকতের সময় সময় আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে করোনা দিচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই আবহর আল্লাহন বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন মানুষ রাত্রে ঘুমায় তারপরে রাতের শেষের কোনো একটা পর্যায়ে উঠে উঠে সে এই দুয়াটি পড়ে লাহুয়াহদাহু কাল এই পর্যন্ত পড়ার পরে রসুলাম বলছেন যে এই দোয়াটি পড়ার পরে অজু করে যে যদি আল্লাহর কাছে কিছু চায় যা চাবে তাই পাবে এবং যেই বিষয়ে দোয়া করা হবে সেই বিষয়ে আল্লাহ তার আল্লাহ তাকে তা প্রদান করবেন ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিবেন প্রমাণিত হচ্ছে তাহলে সময় হচ্ছে রাতের শেষ অংশ যেকোনো মানুষের কাছে আর সেই চাওয়াটা যদি আল্লাহর না ফারমানিতে না হয় ইয়ে হো আল্লাহ তাকে দিবেনই যাও চাচ্ছে আল্লাহ তাকে জরুরি ভাবেই দিবেন যদি তার চাওয়াটা আল্লাহর না ফারমানিতে না হয় তাহলে বুঝা যাচ্ছে যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রথম আকাশে নেমে এসে বলতে থাকেন মাই ফস্তা জিবালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া কে আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো তাহলে বুঝা যাচ্ছে যে রাতের শেষ অংশে মানুষ যদি আল্লাহকে ডাকে তার ডাকে সাড়া দিবেন। মানুষ যদি রাতের শেষ অংশে কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা প্রদান করে দিবেন। যদি ক্ষমা চাই তাহলে ক্ষমা করে দিবেন। তাহলে বরকতের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ অংশ যেই বরকতের সময়টি মানুষের ধরা এবং চেষ্টা করা একান্ত জরুরি শাহেক অত্যন্ত সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ শাহেক ময়দানের কাছে আমরা ফিরে যাচ্ছি যে বরকতের সময় সম্পর্কে বরকতের সময় সম্পর্কে আলো আমরা কোরআন সন্নার আলোকে যেগুলি জানতে পারি তার মাঝে যেমন একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে বরকতময় মাস হলো রমাদান মাস মাস যেটা আমরা আমাদের ভাষায় সবসময় বলে থাকি রমদান মাস ভাবে প্রাত্যহিক বছরের প্রতিদিনেই আমরা একটি বরকতের সময় পেয়ে থাকি যেটি আল্লাহ রাসুল সাল আলী হুসালাম বলেছেন তিনি দোয়াও করেছেন আল্লাহ রিহা যা আমার উম্মতের জন্য তাদের প্রতিদিনের সকাল বেলার সময়টাকে বরকতময় করুন আসলেই একটা মানুষ যদি একটু চিন্তা করে যিনি ফজরুল সালাত আদায় করেন ঠিক মতো এবং ফজর আদায় করার পর সকাল থেকে তিনি তার কাজ শুরু করেন তিনি যদি পরীক্ষা করে দেখেন দেখবেন যে সেই দিনটাতে তিনি অনেক কাজ করার সুযোগ পাবেন আর যিনি মনে করবেন যে ফজরুল সালাত আদায় করেছেন ঠিকই কিন্তু এরপর দুই এক ঘন্টা যদি একটু ঘুমিয়ে নেন তারপর তিনি কাজে যাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে তার জন্য যেন তরিঘরি হয়ে তিনি কাজের মাঝে হচ্ছেন যেমন মনে হয় যেন সকালটা চলে গেল তবু কিছু কাজ হয় কিছু হল না এই জন্য সকাল সময় প্রতিদিন সকাল সময়টি হচ্ছে একটি আল্লা সুহানা তাল্লার পক্ষ থেকে বরকতময় সময় যেই সময়ে মূল্যায়ন করা আমাদের উচিত ঠিক অনুরূপভাবে সাপ্তাহিক একটি বরকতময় সময় রয়েছে যেটি আল্লাহ রসুল সাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস যে জুমার দিন এমন একটি সময় রয়েছে যেই সময়ে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহ আল্লা সুবাহান তালার কাছে কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন সেই সময়টি হলো অত্যন্ত জুমআর দিনের একটি সময় কবে এই সময়টি কোন সময় এ নিয়ে অবশ্য বিভিন্ন দলিলের আলোকে বিভিন্ন মতামতকেও ব্যক্ত করেছেন কিন্তু জুমআর দিন এরকম একটি সময় রয়েছে ঠিক এমনইভাবে আরও আমরা দেখতে পাই যে বরকতময় সময়ের মাঝে আসর থেকে মাগরীব এই সময়টাও হলো একটি গুরুত্বপূর্ণ সময় যে সময়েও দোয়া কবুলেরও সময় বা অন্যরূপভাবে আরও বিভিন্ন রকমের সময় রয়েছে যেগুলি সময়ে দোয়া করলে আল্লাহ আল্লা সুহানা ফিরিয়ে দেন না যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মা বাইন আজানাই নে এবং একামত এই দুয়ের মাঝে যে সময় এই সময়টিও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি সহিদে প্রমাণিত সেই সময় কেউ যদি আল্লাহ বলে দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে এবং যা চাচ্ছে তাকে তাই দেওয়া হবে তার একটি হচ্ছে বাদ আল আজানের পরে এবং ফিরে ওয়ে তিন দল কেতাল যদি মানুষ আজানের পরে দোয়া করে তা আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করবেন যাও চাচ্ছে আল্লাহতাল্লাহ তাকে তাই প্রদান করবেন সাথে সাথে যুদ্ধের সময় যুদ্ধ চলাকালীন যদি মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে তাহলে আল্লাহ তা কবুল করবেন তাহলে আমাদের বরকত হাসেলের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজানের পরে আব্দুল রাজিয়াল বলেন রাসুল সাল যে কোন ব্যক্তি তারপরে যদি আজানের দোয়াটা পড়ে তো রাসুল সাল আলি বলছেন ও যা চাইবে তাকে তাই প্রদান করবেন আল্লাহ তাকে প্রদান করা হবে যা চাইবে তাহলে বুঝা যাচ্ছে যে আজানের পরে একটা বরকত পাওয়ার একটা গুরুত্বপূর্ণ সময় বলে কথা যে মহাজেন আগে আগে আজানের শব্দগুলি বলছে আর শ্রোতা যারা আজান শুনতে পাচ্ছে তারা শব্দগুলি পিছে পিছে বলে যাচ্ছে তো পিছু পিছু যদি শব্দগুলি বলে যায় তাহলে ফাদা খালাল যান না বলা শেষ মানে এই পথ যদি অবলম্বন করে তাহলে সে জাননাতে চলে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে আজানের সময়ে যদি এই আমলটাও করতে থাকে তাহলে একটা গুরুত্বপূর্ণ বরকত গ্রহণের সময় তা হচ্ছে আজান চলাকালীন এবং আজানের উত্তর দোয়া এতে মানুষের দোয়া কবল হবে এবং ফলাফল ফলবে জান্নান এখানে আরেকটা বিষয় মনে হয় যে বরকতময় সময় বরকতময় হওয়া একটা হলো এই সময়গুলি বরকতময় দ্বিতীয় হলো মানুষের জীবনের সময়টা বরকতময় হওয়া এটা কিন্তু মানুষ হিসাবে একজন থেকে আরেকজনের সময় সময়ে ওটা কোন সময় তো রয়েছে আপনার আমার জীবনের যে সময় আমার জীবনের যে সময়। এই সময়টি বরকতময় হওয়া এর অর্থ হলো এই যে একই মানুষ এক ঘন্টার সময়ে সে যে কাজ করতে পারে না অপর একজন মানুষ ওই সময়ে যেন তিন ঘন্টার কাজ করে ফেলতে পারে এটা হলো ব্যক্তির কাছে সময়ের বরকত সময় আল্লাহ জীবনে এরকম বা অভাবনীয় ভাবে বরকত চলে আসে যে আসে কখনো এই সময়ের মাঝে অনেক কাজ করতে পারেন যেমন রাসুল সাল আলিহাল্লামের জীবন রাত্রের কথা স্মরণ করুন আমরা দেখতে পাই যে ব্যবসা ক্ষেত্রে। ক্ষেত্রেও অল্প সময়ে হয়তো কেউ ব্যবসা শুরু করেছেন কিন্তু তিনি ধনে মানে এত অগ্রগতি সাধন করেছেন যা তার পূর্বে দশ বছর ব্যবসা করেও এমনটি অন্যদের হয়নি তাহলে এখানে আমরা বুঝবো নির্ঘাত এটা আল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের প্রান্তিকে পর্বে অর্থাৎ বিরতির কেনারায় এসে পড়েছি আমরা সুধি দর্শক শ্রোতার উদ্দেশ্যে সামান্য সময়ের জন্য বিরতি চাইবো বিরতির পরে আবারও আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আত্মনিয়োগ করবো ইনশা আল্লাহ ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল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 যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছিহীম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন বিষ্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না थन चलाइकुम ब्रत अपेक्षमान पीछे दर्शक मंडल के জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়টি আমাদের আলোচনায় উপস্থাপিত হচ্ছিল সেটা হচ্ছে বরকত লাভের উপযুক্ত সময় জীবনে বরকত কিভাবে অর্জন করা যায় এই বিষয়ের উপরে পর্বভিত্তিক আলোচনায় আমরা আমি বলছিলাম যে মানুষের জীবনে সময়ের বরকতটা দুই ধরনের এক হলো কতক নির্দিষ্ট সময় আল্লাহ সুবহানা তালা বা রাসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া যে এটি হলো বরকতময়ের সময় সেটা সেই সময়ের বরকত পাব দ্বিতীয় হলো মানুষের জীবনের সময়টাতে বরকত এটি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি পার্থক্য রয়েছে এক ব্যক্তি দেখা যায় তার সারাদিনের বারো ঘন্টায় কিছু করতে পারে না আরেক ব্যক্তি দেখা যায় আলহামদুলিল্লাহ ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি আল্লাহ রাসুল সাল্লামের বরকতময় জীবনটা যেমন ধরনের রাতের বেলা রাসুল সাল আলী হুসাল্লামের যে রাতের কেয়াম ছিল সেটা সাহাবি বর্ণনা দিচ্ছেন যে রাসুল সাল আলী কি করতেন কেয়ামলে একতেন তারপর সুরা পড়তেন তারপর তাহলে সুরা নেশা পর্যন্ত মানে কি সুরা নেশা পর্যন্ত প্রায় ছয় পাড়া প্রায় ছয় পাড়া ছয় পাড়া আল্লাহ রাসুল সাল আলী এক রাকাতের তেলাওয়াত যদি ছয় পাড়া হয়ে থাকে তার পর তিনি বর্ণনা দিচ্ছেন যে যতক্ষণ তিনি কেয়াম করলেন ততক্ষণ তিনি রুকু করলেন মানে রুকুতেও ছয় পাড়ার সমান রুকু থেকে উঠে যতক্ষণ রুকু করলেন ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন এখানেও ছয় পাড়ার সমান আবার সেচদায় গেলেন যতক্ষণ কেয়াম রুকু করলেন ততক্ষণ তিনি সেচদায় থাকলেন এখানেও ছয় পাড়ার সমান দুই সেচদার মাঝেও অতক্ষণ থাকলেন আবার শেষদায় গেলেন তাহলে দেখা যায় যে এক রাকাতে। তিনি এভাবে তিনি রাত্রিতে আট রাকাতা তে আটবার করান খতম দেওয়ার সম সময় তিনি ব্যয় করলেন যেটা তার হিসাবে এটা যেন অবাস্তব বিষয় মনে হয় কিন্তু যে যার জীবনে যত আল্লা সুবাহ আস্থাশীল হবে আল্লাহ সুবাহ তার সময়ে তত বরকত দিবেন জীবনের সবকিছুকে আল্লাহর উপরে সুফর করাটাই মোমিনের দায়িত্ব শেখ আয়াতে যেটা বলেছেন বিষয়ের আলোকে একটু আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই এখন বিষয়টি যা পেশ করছিলাম তা হচ্ছে সময়ের বরকত কোন সময় আমরা আল্লাহ বরকত পেতে পারি জি তার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আনাস বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন দু দুসময়ে মানুষের দোয়া কবুল হয় তার একটি হচ্ছে বাদা সলাতিল মকতুবা ফরজ সোলাতের পরে যখন মানুষ ফরজ সোলাতের পরে আল্লাহর কাছে কিছু চায় তখন তা আল্লাহ কবুল করেন আরেকটি হচ্ছে রাতের শেষ তো বরকতময় সময় হিসাবে আমরা ফরজ সোলাতের পরের সময়টিকে গুরুত্বপূর্ণ সময় হিসাবে গ্রহণ করতে পারি রাসুল সাল বলেছেন যাতে করে দিনে যারা গোনাগারা অপরাধী ক্ষমা চাইতে তারা ক্ষমা চাইতে পারে আবার আল্লাহ রাসুল বলছেন যে আল্লাহ দিনে হাত বাড়িয়ে দেন যাতে করে রাতে যারা অপরাধ করেছে পরে দোয়াকুবুল একটি সময় রাসুল সাল্লাম থেকে হাদিস যেহেতু সহি আমাদের আপত্তির কিছু নেই বলার কিছু নেই কিন্তু সমস্যা হলো আপত্তি হলো এখানে উপমহাদেশে যে সামঞ্জস্য বা সম্পৃক্ত পরে পাক ভারতে বা বিভিন্ন জায়গাতে যে আমাদের দেশে এমম মুক্তাদিমিলে মিলিয়া হাত তুলে দোয়া করার একটা পদ্ধতি দেখা যাচ্ছে সম্মিলিত সম্মিলিতভাবে। অবশ্যই কেউ মনে করে যে এই দলিলের তার আমরা এটা করছি কেননা এবাদতগত বিষয়টি রাসুল সালাম থেকে অবশ্যই করা যায় না এবং তা অবশ্যই বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে সালামের পরে ওই দোয়াগুলি কবুল হয় তিনি তার গোটা জীবনে কোনোদিন সাহাবিদেরকে নিয়ে এই সিস্টেমে এ করেন তাহলে এটি সঠিক বরং রাসুল সাল্লাম থেকে বর্ণিত সালাতের পরে দোয়াগুলি পাঠ করতে পারে আরো ইচ্ছা হলেও বসে বসে পাঠ করতে পারে রাসুল সাল্লিশ তিন সময় দুয়া কবুল হয় তার একটা হচ্ছে ইন্দাল এফতার আর ওই সময় মানুষ খুশি হয় এটাও একটা কারণ থাকতে পারে এফতারের সময় যদি আল্লাহর কাছে যদি মানুষ দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন এর অর্থ এই নয় যে কথাটাহীদুল্লাহ খান মাদানি বলছিলেন এর অর্থে এই নয় নয়। অবশ্যই এফতারের সময় ক্ষমা চাইতে হবে এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এটা একটা সময় বরকত হাসিলের আরেকটি হচ্ছে রাসুলসাল্লাম বললেন কেউ যদি ফজরের সলাতে আদায় করে তারপরে ওখানে বসে থাকে বসে থেকে তসবি তহলিল জিকির আজকার করে এবং যখন সূর্য উঠবে তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তাকে একটা কবুল হজের সময় আল্লাহ রসুল বললেন যে পূর্ণ বিশেষ করে ফজর সালাতের পরে বসে থেকে দীর্ঘ সময় জিকির আজগার করা একটি বরকত হাসিলের সময় আর যেটি আপনি বলছিলেন অবশ্যই আল্লাহতালা রামাজান মাসকে আপনি যে প্রশ্ন রেখেছিলেন বিষয়টা মনে হয় সোরা দোকানের দ্বিতীয় আল্লাহ অন্য জায়গাতে আল্লাহ বলেছেন আয়াত কে নিয়ে কিছু মানুষ অপব্যাখা করার সুযোগ এখানে বরকতময় রাত বলতে শাহবানের চোদ্দ দিবাগত রাত সব যেটাকে আমরা বলবো যে আসলে ব্যাখ্যা সবচেয়ে বেশি ভালো জানেন আল্লাহ আল্লাহ এখানে এই রাতটাকে রাত আর কদারের রাত গোটা বিশ্ববাসী এক বাক্যে জানে সেটা শাহবানের মধ্যে সেটা হয় আর কোন সময় সেটাও করেছেন আল্লাহ রাত। সেই রাতকেও আল্লাহ বলছেন মাস হলো রমাদান করান নাজিলের রাত হলো কদরের রাত সেটি রমাদান মাসে এবং পরিবারকে জাগাতেন তাহলে অত বোখারে মুসলিম গ্রন্থের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মূলত মানুষের জীবনে বরকত হাসিলের সময় পূর্ণ সময় হচ্ছে রামায় শেষ দর্শক বৃন্দকে আন্তরিক এবং সাথে সাথে আপনাদেরকেও টিভি বাংলার সাথে থাকার জন্য আমরা অশেষ আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের এই যে পর্বভিত্তিক আলোচনা বরকত লাভের উপযুক্ত সময়সমূহ এই পর্বের পরিসমাপ্তি এখানেই টানছি হাদা হাফুলিম সাইসলিন আসসালামুকম ওরকতো লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ